আপনারা কি বলেন সুরায়ের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান গর্ব নিয়া সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান সন্তানের দুঃপন করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা অথবা না বসবাসের ঘর সুবিধা হলে মুসলমানের নারীদেরকে যে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলেছেন বন্দিসালা হিসাবে না কর্মল হিসাবে হলে তোমার বিবেক এত এক হয়ে গেল কেন কর্মস্থান হিসেবে নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলা হয়েছে যে কাজগুলি নারীদেরকে চেঠিয়ে ভাবে দেওয়া হয়েছে দুনিয়ার কোন পুরুষ পারবে দূরের কথা কোনও পারবে না যেই কাজগুলি সেই কাজগুলি নারীদেরকে দেওয়া হয়েছে এবং এর উপযোগী পরিবেশ বসবাসের ঘরকে বলে দেওয়া হয়েছে বুঝে থাকে বলুন মাসিক ঋতুস্রাবের সময় উপযোগী পরিবেশ কোনটা সন্তান গর্বে থাকার পরিবেশ কোনটা সেই কাজগুলি বসবাসের ঘরে না করে রাস্তায় ঘাটে হাতে মাঠে শহরে বন্দরে করলে নারীর মান হয় না অপমান সুতরাং নারীকে নারীর মর্যাদা হত্যা করার জন্য বসবাসের ঘরে থাকতে বলা হয়েছে মুসলমানের নারীদের উল্টো বুঝলো ওদের মস্তক বিগড়ে গেছে ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া তাদের মস্তক ডা হইয়া গেছে আমি আপনাদের জিজ্ঞাসা করি হাত হাজারিতে কোনো স্কুল কলেজ আছে ছাত্ররা লেখাপড়া করে শিক্ষকেরা লেখা লেখাপড়া করায় কোন ঘরের ভিতরে না খোলা মাটি গড়ের ভিতরে তাহলে স্কুল কলেজ ভার্সিটির ঘরগুলি ছাত্র শিক্ষকদের গমরশালা না কর্মস্থল হাট হাজারিতে কোনো দোকান আছে ব্যবসায়ীরা বেশা কিনা করে এই গড়গুলি ব্যবসায়ীদের বন্দিশালা না কর্মস্থল হাঁটা কোনো অফিস আদালত আছে অফিসারেরা কাজকর্ম করে ই অফিসগুলি অফিসারদের বন্দি শালা না কর্মস্থল সংসদ ভবনে বসে বসে মন্ত্রীরা আর এমপি বা নাকি খোলা মাঠে বসে ভবনে বসে সংসদ ভবন থাকি মন্ত্রী আর বন্দি শালা না কর্মস্থল তাহলে জিজ্ঞেস করি সংসদ ভবন যদি মন্ত্রী আর দের বন্দী সালানা হইয়া কর্মস্থল হয় বন্দী সালানা হইয়া কর্মস্থল হয় তাহলে বসবাসের ঘরটা নারীদের জন্য কর্মস্থল না হইয়া বন্দী হয় কেন এবার বলুন বসবাসের ঘরে থাকতে বলেছেন আল্লাহ মুসলমানের নারীদেরকে বন্দীশালা হিসাবে না কর্মস্থল কর্মস্থল এখন কষ্ট হলো অফিস অফিসারের কর্মস্থল তাই অফিসে বসে কাজ করে দরকারে বাইরে যাওয়া যায় না স্কুল কলেজ ভার্সিটি ছাত্র শিক্ষকের কর্মস্থল তাই সেখানে বসে লেখাপড়া করে আর করায় দরকারে বাইরে যাওয়া যায় না সংসদ ভবন এমপিআর মন্ত্রীদের কর্মস্থল তাই সেখানে বসে বসে তার আইন বানায় দরকারে বাইরে যাওয়া যায় না বসবাসের গড় যদি নারীদের কর্মস্থল হয় বন্দি না হয় তাহলে দরকারে মুসলমানের নারী বাড়ি বাইরে যেতে পারবে না আল্লাহ বলেন অবশ্যই পারবে আল্লাহ বলেন অবশ্যই পারবে তবে তোমার মন যেটাকে দরকার বলে আল্লাহ সেইটাকে দরকার হিসেবে গ্রহণ করেন না আল্লাহর পক্ষ থেকে কোন দরকারে মুসলমানের নারী বসবাসের গড়ের বাইরে যাবে আল্লা দিয়েছেন সুতরাং তোমার মন যেটাকে দরকার বলে সেটা দরকার নয় আল্লাহ ফকুলের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে মুসলমানের নারীর জন্য বসবসের গোড়বন্দি ছাড়া নয় কর্মস্থল সুতরাং দরকারে মুসলমানের নারী বসবাসের ঘরের বাইরে যেতে পারে কোন কোন লেখেছেন তিন প্রকার দরকারে মুসলমানের নারী বসবাসের ঘরের বাইরে যেতে পারে কত প্রকার দরকার তিন প্রকার প্রথম প্রকার হলো ধর্মীয় দরকার দ্বিতীয় প্রকার হলো ব্যক্তিগত দরকার তৃতীয় প্রকার হলো আর্থিক সংকট ধর্মীয় দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে ব্যক্তিগত দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে আর্থিক সংকটাপন্ন বসবাসের ঘরের বাইরে যেতে পারে বরুণ বুঝে থাকলে কত কত দরকারে নারী বাড়ির বাইরে যেতে পারে তিন দরকারে কিনোটা দরকারে ওই ব্যাপার যেমন ধরুন একটা নারীর উপর হজ সরজ হল বসবাসের ঘরে বসে হই হবে না গরের বাইরে যেতে হবে দেখুন দরকার ধর্মীয় দরকার একটা নারী বসবাসের ঘরের ভিতরে ওয়াস শোনার সুযোগ পায় না তসিল শোনার সুযোগ পায় না যে শিক্ষা ইসলামী জীবন যাপন করা যায় না সেইটুকু শিক্ষা গ্রহণ করার সুযোগ পায় না এই নারী ছসলামী শিক্ষার উদ্দেশ্যে ওয়াজ শোনার উদ্দেশ্যে তস্সিল শোনার উদ্দেশ্যে বসবাসের ঘরের বাইরে যেতে পারে দরকার দ্বিতীয়টা হলো ব্যক্তিগত দরকার কোন নারী ব্যক্তিগত ভাবে অসুস্থ হয়ে পড়লে যদি বসবাসের গড়ে চিকিৎসার ব্যবস্থা না হয় যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হয় সেখানে যেতে পারে কি দরকার ব্যক্তিগত দরকার কোন নারী কোন সম্পদের বেসা কি না পারলে যদি বসবাসের গড়ে বসে রেজিস্টারির ব্যবস্থা না হয় যেখানে গেলে রেজিস্টারির ব্যবস্থা হয় সেখানে যেতে পারে কোন দরকার ব্যক্তিগত দরকার रण चार प्रकार मानुष के बीना श्रम दिया ललन पालन करा सरकार दायित्व कत प्रकार চার প্রকার মানুষকে পালন করা যোগী সম্পদ নাই আপনারা কি বলেন এই শিশু শ্রম খেতে খাবে না বিনা শ্রমে পাবে সরকার দুই নম্বর असहाय वृद्ध गार गए क्ष करार क्षमता नार्जन कर खा बार मत आत्म स्वन सन्तानदी नीविका निर्वाह उपयोगी सम्पद नई अपनारा कि श्रम खेटे खाना बिना श्रम दे सरकार तीन नम्बर शिशु नये वृद्ध नये पंगु हवार कारण अथवा जटिल रुगे आक्रांत हार कारण युवक हवा सत्व का खावार क्षमता हारिए फेले जो युवक पंगु हवार कारण जटिल रोगे आक्रांत हार कारण कस करारुद्धता हारिए फेले रुदी कर खावा बार मत खूब आत्मयन नाई তার জীবন যখন উপযোগী কোন সম্পদে নাই আপনাদের বিবেক কি বলে এই যুবক ছেলেটা শ্রম খেতে খাবে শ্রমে পাবে চতুর্থ দল ওই সমস্ত যুবতী নারী যারা শিশু নয় বৃদ্ধ নয় রুগী নয় তঙ্গু নয় সুস্থ সবল কিন্তু জীবিকা নির্বাহের উপযোগী সম্পদ নাই উপার্জন করে লালন পালন করার মত কেবল পুরুষ নাই গায়ে শক্তি আছে রুগ নাই অঙ্গনীয় শক্তি আছে পুরুষের বেলায় শক্তি থাকলে না না থাকলে নারীর বেলায় শক্তি থাকলে হোক নারীর বেলায় শক্তি থাকলে হোক আমার কথা বুঝে থাকে পুরুষদের ফেসলজি আল্লাহ রাইনে বেশি দিল না নারীর ফেসলজি বেশি দিল পুরুষের বেলায় শর্ত লাগে যুবক পুরুষ তুমি কাজ করার শক্তি না আল্লাহর আইনে নারী শ্রম নিষিদ্ধ আল্লাহ আইনে শিশু শ্রম নিষিদ্ধ নিষিদ্ধ উপার্জনের শ্রম খাটবে পুরুষ উপার্জনের শ্রম খাটবে যুবতী হয় পঙ্গু নাও হয় রোগী নাও হয় তবুও তাকে দিয়ে শ্রম খটানো যাবে না বিনা শ্রমে বাঁচা দিয়ে তাকে লালন পালন করতে হবে সরকারের দায়িত্ব নারীর এই মর্যাদা নারীর অধিকার এক একমাত্র ইসলাম ছাড়া এক একমাত্র কোরআন ছাড়া দুনিয়ার আর কোন থুনিয়ার আর কোনো ইজম দুনিয়ার আর কোনো মতামত দিতে পারেনি একমাত্র কোরআন দিয়েছে আমাদের বোঝার ব্যাপার পুরুষের বেলায় যুবক পুরুষের বেলায় সত্যি হারিয়ে ফেললে সরকার বাধা দেবে যুবতী নারীর বেলায় সত্যি থাকলে সরকার বাধা দেবে কোন ব্যক্তিগত বাকি এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝা দরকার আল্লাহ তকল আলমিন পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দান করেন পার্থ জগতে উপার্জনের শ্রম খাটার জন্য নারীদের শরীরে দান করেন উপার্জনের শ্রম খাটার জন্য নয় নিজের শরীরের রক্ত দিয়ে নিজের শরীরের ভিটামিন দিয়ে নিজের শরীরের ক্যালসিয়াম দিয়ে গর্বের সন্তানের দেহ বাঁচানোর জন্য আমার কথা বুঝে থাকতে বলেন নারীর শরীরের রক্ত ক্যালসিয়াম ভিটামিন কোথায় ব্যয় হয়স্থানের দেহ গঠনে ব্যয় হয়ের রক্ত ক্যালসিয়াম ভিটামিন গর্ভের সন্তানের দেহ গঠনে ব্যয় হয় এবার বিবেক্ষের জিজ্ঞাসা করুন তো যার শরীরের রক্ত ব্যয় হয় সন্তানের দেহ গঠনে যার শরীরের ভিটামিন হয় গর্ভের সন্তানের দেহ যার শরীরের ক্যালসিয়াম ব্যয় হয় গর্বের সন্তানের দেহ গঠনে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন নারীদের নারীদের এই এই উপর্যাদা ইসলাম আর কেউ দিতে পারেনি কথা বুঝতে পারছেন এবার বলুন আপনাদের শরীরের রক্ত আপনাদের শরীরের ক্যালসিয়াম আমার ভাইয়ারা যারা আপনাদের শরীরের ভিটামিন গর্ভস্থ সন্তানের দেহ গঠনে ব্যয় হয় উপার্জনের শ্রম খাটা কার দায়িত্ব পুরুষের দায়িত্ব আর নিজের শরীরের রক্ত ভিটামিন ক্যালসিয়াম দিয়া গর্ভস্থ সন্তানের দেহ গঠন করা কার দায়িত্ব নারীর দায়িত্ব কাজেই ইসলামের বিধানে নারীর শ্রম নিষিদ্ধ নারীর শরীর শক্তি দিয়েছে তোমাকে চাকরি করাবার জন্য নয় সুতরাং নারীকে দিয়া চাকরি করানো নারীর অপমান নারী খেয়ে দিয়া চাকরি করানো নারীর অপমান আমি আপনাদেরও জিজ্ঞাসা করি আপনার বিবি যুগে আজকে আপনাকে বলে আমার পেটে দুইটা সন্তান নিয়েছি এখন থেকে বাকি সন্তানগুলি তোমার পেটে না। कथा बोला जेमन पुरुषोंपमान ठीक तेमी बोले पुरुष के उपार्जने श्रम खाटार दायित्व नारी क्या रीति मत अ প্রশ্ন আসতে পারে উপার্জনের শ্রম খাটবে একক বাদে পুরুষ তাই যদি কোন দম্পতির স্বামী বলে আমি একটা রোগী করেছি আমি একটা খরচ করব তোমাকে খেতে দেবো না যেহেতু আওলা আইন বলে যেহেতু পুরানের আইন বলে বুঝি করবে একতরফা পুরুষ না নারীও চাকরি করবে